ত্যাগ স্বীকার করবে নিজে যেটা ভালোবাসে সেটা ওপরের জন্য ভালোবাসবে বরং ওপরের ভালোবাসাকে নিজের ভালোবাসার ওপরে প্রেধান্য দেবে নিজে না খেয়ে থেকে স্থান দিয়েছিল এবং যেসব সাহাবিরা মক্কা থেকে মোদিনায় হিজরত করে এসেছিল সেই সব সাহাবিদেরকে তারা নিজের ওপরে প্রাধান্য দিয়েছিল এবং তারা নিজের ওপরে প্রেধান্য দিয়েছিল অথচ তাদের প্রয়োজন ছিল তাদেরও দরকার ছিল নিজের ক্ষুধার্থ থেকে তারা ওপরকে খাদ্য দান করেছিল এই আয়াত কিভাবে আল্লাহ করেছেন এ সম্পর্কে আলোচনায় মেহমান এসে বললো ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি অনেক দন ধরে কিছু খাইনি মেহরবানি করে আজকে আমাকে কিছু খাইয়ে দেন তখন রসুল এ করিম সাল্লাহ আলিউসাল্লামের এটাই নিয়ম ছিল যে যখন কোনো কিছু করতেন তখন তিনি সেই কাজটা আগে করার চেষ্টা করতেন তাই আল্লাহ দেখো তো আমার স্ত্রীদের বিবিদের কাছে গিয়ে খাবারের খোঁজ নিলেন সমস্ত বিবিদের কাছ থেকে এই খবর এলো যে তাদের কাছে পানি ছাড়া আর কিছু নেই তখন রাসুলের কারিম সালাল্লাহ আলিয়া সাল্লাম অন্যান্য সাহাবিদেরকে সম্বোধন করে বললেন যে দেখো এই লোকটা আজকে আমার কাছে খাদ্য চেয়েছে খাবার চেয়েছে কিন্তু আমার বাড়িতে তো কিছুই নেই তাই তোমাদের মধ্যে যদি কেউ পারো তাহলে এই লোকটাকে আজকে খাইয়ে দাও এর মেহমানদারি আজকে করিয়ে দাও তখন একজন সাহাবি বলল রাসুলাল্লাহ আমি এই লোকটাকে আমার বাড়িতে নিয়ে যাব আমি আজকে একে কিছু খাইয়ে দেব। তারপরে সেই লোকটি ওই মেহমানটাকে নিয়ে সাহাবি বাড়িতে যাচ্ছে এই সাহাবিও জানে না যে তার বাড়িতে কিছু আছে কিনা তারও কোনো খবর নেই যে তার বাড়িতে কিছু আছে কিনা করিম সাল আলী সাল্লাম এই মেহমান আজকে আমাকে দিয়েছে এই মেহমানের আজকে মেহমান দাঁড়িয়ে আমাদেরকে করতে হবে তখন তার স্ত্রী বলল দেখো আজকে আমাদের বাড়িতে যে পরিমাণ খাবার আছে এই খাবারটুকু শুধু এই ছেলেগুলি আমাদের খেতে পারবে আর বাকি কারোর জন্য খাবার মতো কিছু আমাদের বাড়িতে নেই তখন দাও তারপরে যে পরিমাণ আটা টুকু আছে তুমি তাই দিয়ে রুটি তৈরি করো এই খাবার এই রুটি মেহমানকে আজকে খাওয়াতে হবে স্ত্রী তাই করলো আর একটি কথা বলে দিল যে যখন মেহমান আমি একসাথে খেতে বসবো তখন তুমি তো জানো যে মেহমান আমাকে সাথে করে না নিয়ে খাবে না তাই তুমি এক কাজ করো যখন আমরা খেতে বসবো তখন উঠিয়ে লাই গিয়ে ওটাকে নামিয়ে দিবে। তাহলে রুমটা অন্ধকার হয়ে যাবে আর মেহমান মনে করবে আমি মুখ লাড়তে আছে আমি খেতে আছি আর মেহমান তখন খেতে থাকবে এইভাবে মেহমানের পেট ভরে যাবে আর আমাদের মেহমান দাঁড়ি হয়ে যাবে স্ত্রী তাই করলো স্ত্রী রুটি বানিয়ে দিল রুটি পেশ করা হলো মেহমানকে সাথে করে নিয়ে রুটি খাবার শুরু হয়ে গেল তারপরে তার স্ত্রী ওইভাবেই একটুকু লণ্ঠনের বাতিটা তুলে দেওয়ার বাহানায় গিয়ে একেবারে নিভিয়ে দিল রুমটা অন্ধকার হয়ে গেল তারপরে মেহমান খেতে থাকলো মেহমান ভাবছে মেজবান আমাদের সাথে খেতে আছে কিন্তু মেজবান কিছু খাই না এরপরেই রুটি খেয়ে তার পেট ভরে গেল। মেহমান সেখান থেকে বিদায় হয়ে গেল। কেউ জানতে পারল না বাড়ির ঘটনা জানল শুধু তার স্ত্রী আর এই লোকটি আর কেউ জানলো না কিন্তু মহান আল্লাহ খেয়ে ছেলেদেরকে ভুলিয়ে ঘুমানকে খাওয়াচ্ছে নিজের ক্ষুদার্থ থেকে ওপরকে খাদ্য দিচ্ছে তাই আল্লাহ রব্বুল আলমিন কোরআলের এই আয়াত অবতীর্ণ করে দিয়ে আল্লাহ নবী খবর করে দিলেন আল্লাহ দেখো তোমার সাহাবীর চরিত্র কেমন নিজে ক্ষুধার্ত থাকলো বিবি কে ক্ষুধার্ত রাখলো এবং তার ছেলে পেলেরাও না খেয়ে থাকলো কিন্তু সে কি করছে অপরকে খাওয়াচ্ছে এটা হচ্ছে তাদের তরিকা পদ্ধতি এই সাহাবি যখন নামাজ পড়তে গেছে আল্লাহর নবীর সাথে নামাজের শরিক হয়েছে এদিকে আল্লাহ কোরআনের আয়াতিল করে দিয়েছেন কেমন পর্যন্ত থাকবে সেই কিতাবের ওপরে মহান আল্লাহ রব আলমিন তাদের এই ঘটনাকে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাহাবিকে লক্ষ্য করে বললেন তোমরা আজ যে কাজ করেছো এই কাজ আল্লা কাছে এই কাজ আল্লাহ তোমাদের কবুল করে নিয়েছেন তাই আল্লাহ থেকে ওপরকে খাদ্য দিয়েছ ছেলেগুলিকে না খাইয়ে মেহমানের তোমরা মেহমান দারি করেছ বড় বিরাট মহান পুণ্যের কাজ তোমরা আজ করেছো ভাইরা আমার বলতেই চাইছিলাম এটাই হচ্ছে ইসলামের শিক্ষা যে আপনি নিজে না খেয়ে অপরকে খাদ্য নিজে থেকে খাদ্য দেবেন করবেন ক্ষুদার্থ এরকম দৃষ্টান্ত সব জায়গাতেই সর্বোত্তরে পেশ করেছে এক যুদ্ধের কথা আসছে এক যুদ্ধে একজন পানি পানি করে চিৎকার করেছে তখন তার কাছে সঙ্গে সঙ্গে পানি নিয়ে যাওয়া হয়েছে তার পানিটা সে মুখে দিবে এমন অবস্থায় আরো চিৎকার করেছে পানি পানি তখন এই লোক বলছে ভাই আমার মনে হয় আমার ওই ভাইটা আমার থেকে বেশি পিপার্সিত তার মনে হয় পিয়াশা আরো বেশি লাগছে তোমরা এই নাও যাওয়া হচ্ছে ওর কাছে নিয়ে যাও তারপরে পানিটা তার কাছে যখন নিয়ে যাওয়া হলো তখন দেখা গেলো উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উনি ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গেছেন তারপরে দ্বিতীয় জনের কাছে ফিরে আসছেন তিনিও শহীদ হয়ে গেছেন তারা এই মনে করলো যে আমার ওপর ভাইটা আমার থেকে মনে হয় আরো বেশি পিপাসিত তার মনে হয় পিয়াসা আরো বেশি লাগছে তাই নিজে পান না করে তাকে পান করাতে দিল নিজে না খেয়ে তাকে খাওয়ালো ইসলামে এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে যে আমরা কারণ মক্কাবাসীরা বলেছিল হিজরত যদি করতে চাও তোমরা তাহলে তোমাদেরকে মক্কাতে সবকিছু রেখে যেতে হবে কিছু নিয়ে যেতে পারবে না সাহাবের বলে অসুবিধা নেই আপনারা যদি তাই সন্তুষ্ট হয় তারপরে তারা তাদের টাকা পয়সা বিষয় সম্পত্তি যা কিছু ছিল সব মক্কায় রেখে দিয়ে নিঃস্ব অবস্থায় মদিনায় চলে এলো মদিনাবাসীরা চরম দৃষ্টান্ত পেশ করলো আনসার সাহাবিরা চরম দৃষ্টান্ত পেশ করলো মোহাম্মদ রসুল্লাহ তাদের পয়সাতে শরিক করা হলো মহাজির ভাইরা বলল যে ভাই আমার বাগান আমার বিল্ডিং আমার টাকা আমার পয়সা আমার যা কিছু আছে তাতে তোমার সমান সমান অংশ আছে তোমার অর্ধেক আমার অর্ধেক শুধু তাই না আমার বিবি আছে দুজন বিবি আছে তুমি লক্ষ্য করে দেখো এই দুজন বিবির মধ্যে কোন বিব যেটা পছন্দ হয় তাকে বিরতের পরে আবারও আসছি সাথে থাকুন আমি আপনারা দেখছেন Marriage or divorce? What's the Islamic community? The husband, husband wants divorce. Solution or problem? Join family systems. To... Heaven or hell? Big fat leaders become the norm. You choose. Beauty, well, family status, virtue. Decide what you want.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 My name is Farik Zakhnik. I am Zikralaik. My name is Rusta Naik. You are the best of people who write mankind and can't even like, forbidding Allah and believing in Allah. I am the best of people who are the best of mankind. They are the My my prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world. Let's see, Chamatkaar Shishura, Parabarty Anushthan, Peace TV, Bangalaya. I said that Modinar Sahabi had been following the 4th anniversary of their marriage. এমনকি নিজেদের বিবি পর্যন্ত দিতে রাজি হয়ে গেছিলেন যে তোমার যেটা পছন্দ হয় সেই বিবিকে পছন্দ করে নাও আমি তালাক দিব তালাক দেওয়া স্ত্রীর সাথে বিবাহ করে নিবে এটা চলে ইসলামের এক চরম সৌন্দর্য এবং ইসলামের এক মহান বৈশিষ্ট্য যে ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে যে মানুষ ওপরের জন্য ত্যাগ স্বীকার করবে অনুরূপ ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম আল্লাহ তালা যেমন মানুষকে প্রবৃত্তি দিয়েছে চাহিদা দিয়েছে সেই চাহিদা কিভাবে নিবার চাহিদা কিভাবে ইসলামের একটা বৈশিষ্ট্য যে মানুষ বৈধ নিয়মের মাধ্যমে সে তার প্রবৃত্তি নিবারণ করবে সে তার চাহিদা পূরণ করবে আর এই বৈধ মাধ্যম হচ্ছে যে মানুষ বিবাহ করবে ইসলামী পদ্ধতিতে ইসলামী তরিকায় যেভাবে বিবাহ করার নিয়ম দেওয়া হয়েছে কোরআন হাদিসের আলোকে একজন পুরুষ একজন মহিলার সাথে বিবাহ করে সে তার নিজের চাহিদা পূরণ করবে একে অপরের মাধ্যমে করবে করবে। তার মাধ্যমে সেও এই আপনার স্ত্রীর মাধ্যমে এটা একটা সুন্দর মাধ্যম এবং সুন্দর তরিকা পদ্ধতি আর এই বিবাহের প্রতি ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করেছে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করে রসনে করিম সাল আলী সাল্লাম বলেছেন সহি হাদিসের কথা আল্লাহ নবী বলছেন বলছেন হে যুবক দল যাদের তোমাদের বা আহ শক্তি আছে বা আহ মানে হচ্ছে যারা বিবিকে কে খেতে দিতে পারবে বিবিকে কে বাসস্থান দিতে পারবে এবং বিবির চাহিদা পূরণ করতে পারবে চোখ নিচে থাকবে এবং লজ্জাস্থানের হিফাজত হবে স্বাভাবিক কথা যদি আমার কাছে আপনার কাছে আপনার বিবি থাকে তাহলে আমাদের চোখ অন্য কোনো নারীর প্রতি যাবে না আমাদের লোভ অন্য কোন নারীকে দেখে হবে না কারণ ওই জিনিসটা আমার বাড়িতেও আছে যে জিনিসটা দেখে আমার মধ্যে লোভ হচ্ছে তাই তখন আমার বাড়িতে গিয়ে আমি আমার চাহিদা পূরণ করতে পারবো তাই রাসুল করিম সাল্লাম বলছেন বিবাহ করলে তোমাদের নিচে এবং পারানের হিফাজত হবে কিন্তু কেউ যদি বিবাহ করার শক্তি না রাখে সে যদি করতে না পারে তার খেতে দেবার পড়তে দেবার বাসস্থান দেবার শক্তি নাই কিংবা সে অসুস্থ তাহলে সে বিবাহ করবে না কিন্তু সে অসুস্থ নয় সে বিবাহ করতে পারছে না তখন সে কি করবে সে তখন রোজা রাখবে রোজা রাখবে কারণ রোজা তার এই প্রবৃত্তিকে দাবিয়ে রাখবে তো আল্লাহ তালা বা রসুল ইসলাম আর এটা হচ্ছে ইসলামের একটা বিশেষ বৈশিষ্ট্য আর এর মধ্যে লাভ কি রয়েছে দেখেন এক নম্বর হাদিসে বলা হলো চক্ষু নিচে থাকবে দুই নম্বরে বলা হলো লজ্জাস্তানের হিফাজত হবে আর তিন নম্বর হচ্ছে যে আমি আর আপনি বিবির কাছে গেলে প্রশান্তি লাভ করতে পারবো নারীদের মধ্যে এমন জিনিস আল্লাহ দিয়েছেন যে তারা আমাদেরকে শান্তি দিতে পারবে সেখানে আল্লাহ বলছেন যে এটা আল্লাহর নিদর্শনের ব্যাপার যে আল্লাহ তালা তোমাদেরই মধ্য থেকে তোমাদেরই একজন জোড়া সৃষ্টি করেছেন লেতা ইলাই হা যাতে করে তোমরা তার কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো পুরুষ যখন সারা যে তার স্ত্রী ভালোবাসছে তার সমস্ত জিনিসের ব্যবস্থা করে দিচ্ছে তার খাবার তার পানি তার বিছানা পাটি সবকিছু করে দিচ্ছে এই কাজটা দেখে তার মনের মধ্যে প্রশান্তি আসবে সারা দিনকার পরিশ্রম এবং সারা দিন ক্লান্তি আর আল্লাহ রাবুল আলমিন তোমাদের পারস্পরিক ভালোবাসা এবং প্রেম প্রীতি সৃষ্টি করে দিয়েছে এটা হচ্ছে বিবাহের উপকারিতা বা বিবাহের লাভ বিবাহের আরো লাভ রয়েছে যেমন আল্লাহ রসুলের মধ্যে স্বামী ভক্তা যে বেশি স্বামীকে ভালোবাসবে এরকম নারীকে তোমরা বিবাহ করো কেন কালকে কি আমতের মাঠে আমার উম্মত বেশি হবে আমার উম্মতের সংখ্যা সব থেকে বেশি হবে তখন আমি গর্ব করব। তো বিবাহের মাধ্যমে আল্লাহর নবীর উম্মতের সংখ্যা বেশি হবে এটা হচ্ছে বিবাহের আরো একটা লাভ বা উপকারিতা যা ইসলাম আমাদেরকে বলেছে আমার কথা হচ্ছে আমার যে ইসলাম এক তরিকা পদ্ধতি আমাদেরকে দিয়েছে। যে তরিকা পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারব আর সেই তরিকা পদ্ধতি হচ্ছে বৈধ বিবাহ বৈধ বিবাহের মাধ্যমে আমরা নিজেদের চাহিদা পূরণ করতে পারব। এটা হচ্ছে ইসলামের একটা বৈশিষ্ট্য বা ইসলামের একটা সুন্দর দিক ইসলামের আরো সুন্দর দিক হচ্ছে যে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে হুজরাতের মধ্যে আমাদেরকে বলেছেন আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা খুব বেশি ধারণা করো না কেন কারণ অনেক ধারণা এমন আছে যে তোমাদের গুণা হয়ে যাবে তাতে এখন আমাদের ধারণা কেমন হয় একটা মানুষ দুজনে কোথাও কথা বলতে আছে আমরা মনে করছি যে ওই হয়তো আমার বিরুদ্ধে কিছু বলছে ও হয়তো আমার বিরুদ্ধে কিছু আলোচনা করছে অথচ তারা হয়তো অন্য কোনো প্রসঙ্গে আলোচনা করছে তারা হয়তো অন্য কোনো কথা বলছে কিন্তু আমি মনে করে নিলাম আমি ধারণা করে নিলাম যে তারা আমার বিরুদ্ধে কথা বলছে তাহলে এরকম ধারণা করলে গুণা হয়ে যায় ওই আল্লাহ বলছেন যে না খুব বেশি ধারণা করোনা এটা হচ্ছে ইসলামের একটা ভালো দিক যে আমাদেরকে কারো ব্যাপারে অযথা ধারণা করতে নিষেধ করেছেন তবে আমাদের উচিত আমরা কোন এমন যাব না বা কোনো এমন লোকের সাথে মিশবো না যার সাথে মিশলে ধারণার সৃষ্টি হতে পারে মন্দ ধারণার জন্য হতে পারে এখন একটা ছেলে একটা মদের দোকান থেকে বের হচ্ছে মদের দোকান যেখানে মদ বিক্রি হয় আপনি যদি সেই দোকান থেকে বের হন অন্য একজন যদি আপনাকে দেখে আপনার যে আপনি মদ খেতে যান নাই সেখানে হয়তো কোনো একজন মানুষ ছিল যার সাথে সাক্ষাৎ করা আপনার দরকার ছিল যার কারণে হয়তো আপনি সেখানে গেছিলেন একটা পাড়া একটা মাহাল্লা বা পাড়া যে পাড়াটা প্রসিদ্ধ আছে যে ওটা বেশ্যা পাড়া সেটা প্রতিতালয়। আপনি ওদিকে যাবেন না কারণ ওই রকম জায়গাতে বা ওই রকম পাড়াতে যদি আপনি যান তাহলে অন্য মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হতে পারে যে আপনি ওই কাজের জন্যই হয়তো ওই জন্যই আপনি সেখানে ব্যবচারের তাই আপনাকে এমন জায়গা থেকে এমন লোকদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যেখানে গেলে বা যাদের সাথে মিশলে পারা অন্য মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হতে পারে আপনার ব্যাপারে মন্দ ধারণা তাই আপনাকে বাঁচতে হবে তবে হ্যাঁ যদি কোনো এমন জায়গাতে আপনি যান যেখানে যাওয়া উচিত ছিল না তার সেখানে যেতে যদি আপনার কেউ দেখে নেয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেই লোকটাকে ডেকে বলুন আমি যে ওখানে গেছিলাম তা ওখানে যাওয়ার উদ্দেশ্য আমার এই ছিল তুমি যেন কোনো ধারণা করো এরকম সন্দেহ হলে এরকম কিছু হলে তাকে যে বলে দিতে হবে যাতে করে সে সন্দেহ না করে সেই কথাটা আল্লাহ নবীর আদর্শের মধ্যে আমরা পাই মাফিয়া রাদিয়াল্লাহ তালা আনহা ثم قال النبي صلى الله عليه وسلم مؤتقفاً فأطيته عزوره فحدسته فقمتو لأنقلبه فمر رجلين من الأنصار فلما رأى النبي صلى الله عليه وسلم أسرعا فقال النبي صلى الله عليه وسلم على رسلكم آ هذه صفية بنت وي قال سبحان الله أنت يا رسول الله سوحيى دي سرقوتا ما صفية قال النبي موجد اعتقاب كورشلل আমি আল্লাহ নবীর সাথে দেখা করতে জারাত করতে গেলাম আল্লা নবীর কাছে বসে কিছু কথাবার্তা কিছু আলোচনা হলো তারপরে আমি উঠে যেতে লাগলাম তখন আল্লাহ নবী আমার সাথে করে একটু আমাকে দিলেন। অবস্থায় দুজন আনসারদের লোক ওই দিকে পেরিয়ে যাচ্ছিল তারা আল্লাহ নবীকে যখন দেখে নিল তখন তাড়াতাড়ি করে যেতে লাগলো আল্লাহ নবী তখন বললেন আল্লাহলে কুমা দাঁড়াও অপেক্ষা করো তারা দাঁড়িয়ে গেল তখন আল্লাহ নবী বললেন হা দিহি সফিয়া এই যে মেয়েটিকে না। এটা আমার স্ত্রীর সাফিয়া ছিল তোমরা অন্য কোন কিছু ধারণা না। তখন বলছি না মানুষের রগে রোগে মানুষের রক্তের সাথে মিশে আছে তোমাদের রোগে রোগে ধরে বেড়ায় ও আকা আর আমার ভয় হয় এত একজন মহিলার সাথে কোথায় যাচ্ছিলেন হ্যাঁ ওই মহিলাটা কে ছিল এত রাত্রে নবী আবার কোথায় যান তোমাদের অন্তরে সন্দেহ ভরে দিবে তাই আমি বলছিলাম যে ওটা হচ্ছে আমার স্ত্রী সাফিয়া তোমরা যেন সন্দেহ মনে না হয় যে দেখলে অন্য কোনো মেয়ে না উনি হচ্ছেন আমার স্ত্রী সাফিয়া শিক্ষা কি পেলাম আমরা শিক্ষা এই পেলাম যে আমি যদি কোন এমন এক জায়গাতে যাই যেখানে গেলে অন্য মানুষের মনে আমার ব্যাপারে আপনি আমার ব্যাপারে কোন অন্য ধারণা না ভাই আমি যে ওর সাথে কথা বলছিলাম না তা আপনি কথা মনে করবেন না যে আমি ওর সাথে আপনার বিরুদ্ধে কিছু বলছিলাম না না আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম তাহলে কি হবে সন্দেহটা তার মন থেকে দূর হয়ে যাবে এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিল যে আমরা আর যদি কারো মনে সন্দেহ না হয় এবং সেই সন্দেহটা দূর করে দেবার আমরা চেষ্টা করবো অনুরূপ ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম মানুষের গোপন দোষকে ঢাকার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে আমাদেরকে শিক্ষা দিয়েছে কোন ভাই খুঁজা খুঁজি করবে না কোন মানুষের মানুষের কোনো খুঁজা খুঁজি করবে না যেমন আল্লাহ রব আলিন কোরআনের মধ্যে বলেছিলেন ওলা তাজা শাসু খবরদার তোমরা কারো দোষ খোঁজাখুঁজি করোনা কারো দোষ খুঁজে বের করতে যাবো না রাসুল করিন সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মান সাতারা সাঁতারা উল্লাহ মালকেইয়া মালকেয়ামাতে আল্লাহর যে বান্দাই ওপর বান্দার দোষকে দুনিয়াতে ঢাকবে আল্লাহ রব্বুল আলমিন কালকে কেয়ামতের মাঠে ওই বান্দার দোষকে ঢেকে দিবেন যদি আজকে আমি আমার কোনো ভাইয়ের দোষকে ঢেকে একটা ভাই আমি ওকে দেখলাম ও এই করছিল ও তাই করছিল ওর এইরকম না আপনি ওই দোষটা গোপন করুন হ্যাঁ যদি আপনার ইচ্ছা হয় তাকে সংশোধন করাল তাহলে তার কাছে যান বলেন ভাই আমি দেখলাম যে আপনি এই কাজটা করলেন এই কাজটা করা তো ভালো হয়নি তো ভাই এই করা উচিত নয় এই কাজটা করবেন না তাকে সংশোধন করার জন্য কেমতের মাঠে মহান আল্লাহ রবুল আলমিন আপনার দোষকে ঢাকবে এখান থেকেই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের ভালো রাখুন ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার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 अंश नीन आल्ला सत्यवाणी छड़ाते मानवजात সাথে থাকুন আপনার জাকাত দামের অর্থ পাঠাতে পারেন আইআরএহাম শূন্য এক এক তিন দুই রোড, শূন্য এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট আর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক শূন্য তিন আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি মানবতার সমাধান